على عباد الذي اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور الالايه <تصفيق> قال الله تبارك وتعالى الا ان اولياء الله لا خوف ما عليهم ولا هم يحسنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم ها <تصفيق> <تصفيق> আল্লাহর ওলি হওয়া আল্লাহকে নিজের ওলি বানানো দোস্ত আল্লাহর বন্ধু হওয়া আল্লাহকে বন্ধু বানানো এটাই আসলে আমাদের উদ্দেশ্যের লক্ষ্য আল্লাহ ফাক মানুষের হলি হয়ে যায় মানুষ আল্লাহর অলি হয়ে যায় যখন মানুষ ইমান আনে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা তার অলি হয়ে যায় আল্লাহ অলি উল্লাহ না মানে দোস্ত বন্ধুত্ব দুই থেকে হয় বন্ধুত্ব একদিক থেকে হয় না দুই মানে বন্ধু হবেন আমি আল্লাহর অলি হবে বন্ধু হব কোরআনে ফাকে আল্লাহ ফাগ রব্বল যান ইমানের দ্বারায় মানুষের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব হয় আল্লাহ ফাক্তর বলি হয়ে যখন মানুষ ইমান কবুল না করে তো সে আল্লাহর বন্দা থাকে ঠিক আল্লাহর মখলুক থাকে কিন্তু আল্লাহ আল্লাহ ফাক তার বলি হন না বন্ধু হন না ইমানের কলমা পড়ল আল্লাহ ফাক্তর বলি আর বন্ধু হয়ে যাবে এই ব্যক্তিকে আল্লাহ ফাক ইমানের বদলতে কুফুর সিরেক এবং বেদাহাতের অন্ধকার থেকে দুস্থ ত্রহিত ও সোনের আলোর দিকে নিয়ে যেতে থাকেন এতে হল ইমানের দ্বারাই মানুষ আল্লাহকে তার বন্ধু বানায় আর কাকুয়ার দ্বারায় মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায় ইমান আনল আল্লাহ ফাক তার হয়ে গেলেন কাক হাসিল করল সে আল্লাহর অলি হয়ে গেল আল্লাহ ফাক রব্বেলজ্জাদ বলেন যে যারা আল্লাহ অলিয়া আল্লাহ আল্লাহ ওলি তাদের সম্পর্কে আল্লাহ তারা পুরস্কারের কথা ঘোষণা করতেছেন লা আল্লাহম আল্লাহ আমাকে আসান এদের কোনো ভয় থাকে না এদের কোনো চিন্তা থাকে না অফি সফিস রহমতুল্লা ভাই ভয় এবং চিন্তা না থাকার এক ব্যাখ্যা করছেন ভয় চিন্তা থাকবে না তা না কিন্তু ওই ভয় আর ওই চিন্তা এমন হবে না যে সবকিছু বাদ দিয়ে ভয় ভীত হয়ে ওর ভিতরে জমে যাবে মজে যাবে এমন হবে না ভয় থাকবে না তা না একেবারে থাকবে না তা না দোষ তো হয়ে থাকবে তার ভিতরে আখেরাতের ফিকির দোস্ত আল্লাহ ফাঁকের দিনে ফিকির গালেফ হয়ে থাকবে आज जरा अल्लाहलीस्तर भय भीत संत सब समय से दुनिया हाथ छाड़ा भय भीत है जो जो सबको झेड़े दिए एर पीछे लेस्त अन्न बुजुर्ग महदीन लाउफन आल्हमान मानी दुटा अवस्था এক তো হল আখেরাতে যাওয়ার অবস্থা আর একটা হল দোস্ত দুনিয়া ছেড়ে যাওয়ার অবস্থা মৃত্যুকালে মৃত্যুকালে মানুষের সমস্যা হলো দুইটা এক তো হল নতুন জগতের দিকে সে যাচ্ছে যেদিক সে কোনোদিন যায়। সে জগৎ সম্পর্কে সে বই কিতাবে দেখেছে ও শুনেছে কিন্তু কোনদিন বাস্তবে তার কোনো অভিজ্ঞতা নাই যারা গেছে তারা ফিরে আসেনি এই লোক কোনোদিন যায়নি নতুন করে যাচ্ছে এজন্য ভয় লাগারাই স্বাভাবিক আল্লাহ ফাঁকের অলি যারা হন এদের সঙ্গে আল্লাহ তালা বলছেন যে এই অবস্থায় অলি আল্লাদের এই নতুন জগত হলে কি হবে তাদের কোনো ভয় থাকবে না ফেরে তারা তাদেরকে সান্ত্বনা দেবে তুমি ভয় করো না চিন্তাও করো না চিন্তা কিসে সে দুনিয়াতে সারা জীবন কামাই করে বিষয় সম্পত্তি এবং সন্তান সন্ততি পরিবার পরিজন আদরের সন্তান আদরের আত্মীয় স্বজন আওলা সরজন রেখে যাবে কি হবে কি হবে এটা চিন্তা আহা স্বাভাবিক কিন্তু যাদেরকে আল্লাহ আক্রব্য বন্ধু বানায় নিয়েছেন আর আল্লাহ তালাকে বন্ধু বানাতে পারছে দুদিক থেকে তুম হামারে হাম তোমার দনজন দনজনকে রাজি খুশি করছে বলেন যে এরকম পরিস্থিতি লোকদের মতের সময় কি হবে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার হবে এ তুমি যাদেরকে রেখে যাচ্ছ এদের জন্য তুমি চিন্তা করো না এদের ব্যবস্থা আল্লাহ সুন্দরভাবেই করবে আজ যে জগতে তুমি যাচ্ছ সে জগতের ব্যবহার তুমি ভয় করো না সে জগতের সমস্ত আজাব গজব থেকে কষ্ট দুঃখ থেকে নিরাপদ এবং সালামতের ব্যবস্থা আল্লাহ তালাই করবে আমার ভাইও তাদের সবচেয়ে বড় কথা হল আল্লাহ তালাকে বন্ধু বানানো আল্লাহ আমার ওলি হবেন আমি আল্লাহর অলি হব আল্লাহ আমার দ্বস্ত হবেন আমি আল্লাহ দ্বস্ত হয়ে যাব দোস্তি দুই দিক থেকে হয় ইমান আনলে মানুষ এই ব্যক্তির জন্য আল্লাহফাক দ্বস্ত হয়ে যায় তাকে সারা জীবন সাধনা করে তাক হাসিল করে সে ব্যক্তিক নিজেকে আল্লাহ আল্লাহর অলি সে হবে আল্লাহকে অলি বানাবে আর আল্লাহর অলি সে হবে আল্লাহ বলেন যে অলি আল্লাহ কারা আল্লাহ অলি কারা হয় আল্লাহ হতে আম কি আমল কি আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ দিন আমানু বা কানুয়ার তখন যারা সাথে সাথে কাকুয়া হাসিল করে কাকুয়া কাকে বলে দোস্ত কাকুয়ার একটা ব্যাখ্যা আমাদের দেশে সাধারণভাবে আমরা একটা ব্যাখ্যা বুঝি তাকুয়া মানি মনে করে যে নামাজ কালাম তো আসল তাকোয়া এটার আমরা তাকুয়া বিষয়টা মনে করে না কিন্তু নামাজ পড়া তো যা রাখা হাজ কর ভাই আল্লাহ ফাকে সমস্ত ফরজ হুকুমগুলি মনে হলে বড় তাকোয়া আর আল্লাহ ফাঁকের সমস্ত হারাম কাজগুলি থেকে বাঁচা হলেও বড় তাকোয়া কিন্তু আমরা এই বড় তাকওয়াগুলে তাকুয়া বলে মনেও করি না আমরা তাকুয়া মনে করি কিছু নফল নকল তাকওয়ার আমরা বড় তাকুয়া মনে করি আমাদের এটা সংশোধনের প্রয়োজন আছে আমরা মনে করি বেন আমাদের বাড়ি দাওয়াত না খাওয়াটায় আমাদের তাকওয়া মনে করি এটা তাকোয়া বাটে কিন্তু ফরস তাকওয়া না এটা নফল তাকুয়া এটা না করলেও ইসলামের কোনো ক্ষতি নাই এর দ্বারা একটা আমার কোনো ফরজ তারক হয় না একজন লোক যদি বেনামাজির বাড়ি দাওয়াত খায় কিন্তু সে অন্য কোনো হারাম কাজ করে না কোনো ফরজ কাজ ছাড়ে না কোনো ওয়াজিব ছাড়ে না সুন্নত মহাক্কা ছাড়ে না দোস্ত কিন্তু সে কি করে বেনামতি বাড়ি দাওয়াত খায় এই ব্যক্তি মুত্তাকি হবে না এটা আসলে মুত্তাকি কিন্তু আমরা যারা অজ্ঞ আমাদের কাছে তাকওয়ার যে ব্যাখ্যা সেই হিসাবে কিন্তু এ লোক তাকুয়া মুত্তাকির বিদেশি করে না আমরা জানি কিরকম হুজুর কিরকম তাকুয়া কিন্তু বেনামতি বাড়ি দাওয়াত খায় আর আমি ওটা তাকওয়া কি ফরজা তাকওয়া নাকওয়া বলে কোন বেফর্দা মহিলার রান্না খাওয়া কি হারাম নাকি আর না খাওয়া কি ফরজ নাকি এগুলো তাকওয়ার অপব্যাখ্যা কিন্তু এগুলো সমাজে প্রচলিত যে যারা মোত্তাকে এরা কোনো বেনামাজির দাওয়াত খায় না আর বিভাগ মহিলা রান্না খায় না আমাদের দেশে আরো কিছু কিছু এরকম ভুল ব্যাখ্যা আছে তাকওয়া কয়ে যে লোকটা খুব কেন কি এত ফরেজারি করে এত তাকুয়া অবলম্বন করে যে হিন্দুর মিষ্টি খায় না আর হিন্দুর মিষ্টি খাওয়াকে খারাপ নাকি আর এই হারাম যদি না হয় তাহলে সে কাজ ছেড়ে যাওয়াকে ফরজ নাকি এটা বেশির থেকে বেশি আরও খেলাফাওয়া হতে পারে নুরানিয়া কামেল নূর হাসেল হওয়া না হওয়ার জন্য এটা সহায়ক হইতে পারে দোস্ত বাদাম কারণ হইতে পারে কিন্তু ফরস্ত ওয়াজিব এমন তো কিছু না কিন্তু এই আমরা বানানো কি এগুলোর কাকুয়া অথচ দোস্ত হুজল্লাহাম কাকে বলছেন দোস্ত ইমানের ইমানের এখলাস তো বলেন যে আমি হারে মিলা কলমাকে হারাম কা এটাই তার থেকে दोस्त हराम कल एखलास कल तकआर कल दैनिक फायदा दे दैनिक लाइने अग्रसर त्रफिक दीबी आल्ला पक्ष तौफिक प्राप्त है तलम जीवंत कलमा शक्तिशाली कलमाणिक कलमास के बढ़ा तकुआर कलमा तकुआ के बढ़ा तकुआ मानी हल काफुर अनिल हावा काफुर नफसे अन हावस के হাওয়ার থেকে ফিরে রাখা হাওয়া খেল খুশি মতো চলা খেল খুশি হাওয়ার তরজনা করেছে দোস্ত বাংলা ভাষায় দিন খেল খুশি নফসা একটা কিছু খেয়াল করলো এতে একটা জিনিসের খুশি হলো না নফসার সে খেল খুশি মতো চলতে আমি দিব না এরি নাম হলো তাক যেমন কথার কথা দোস্ত নফস কি সাহা সে হল শত্রু নফস হল সবচেয়ে বড় শত্রু আদেশ বাড়ছে शत्रु श्रेष्ठ शत्रु तुम्हारे पगर मे बना जम्बाई तरज खाली शत्रुता सेव प्रस्ताव की तुम আল্লাহর আনুগত্য না করে আমার আনুগত্য করো আমার খেয়াল যেটা হয় সেটা তুমি করো আমি যাতে খুশি হই তুমি সে কাজ করো খেয়াল খুশি না আমি হাওয়া এটাই তো নার্সের চাহিদা নার্সের খেয়াল নার্সের খুশি কিন্তু তাকুয়াওয়ালা কি করবে খেয়াল খুশি থেকে চলার থেকে খেয়াল খুশিগুলো চলার থেকে নিজেকে ফিরে রাখবে এটাই আমার ভাইও আল্লাহ বলেন ইা ইলাহ হাওয়া সেটা হাওয়া কে ইলাহ বানাইছে ইলাহ মানি মাবুদ অর্থাৎ মাহবুদ কাকে বলে जर आनुगत्य है मानु जर अनुसरण कर आनुगत्य स्वीकार करन जा खुशी बनाए कुरीफ अल्लाह तला सत्य कथा बोलते जरा नक्सर ख्याल खुशी मत चले अर्थात हावार एतरे नावा ख्याल खुशी के কোনো ইহ নাই আল্লাহ সালা আর মাবুদ নাই এবার উপযুক্ত আর কোন মাহবুদ নাই অর্থাৎ আমি আল্লাহ সালাহ কারো আনুগত্য করব না আল্লাহ হুকুম আল্লাহ না সে শব্দ করল কালমার ভিতরে শাহাদত দিল সে কালমায় শাহাদলো আর বিল্লে স্নান করল। কিন্তু ভিতরে ভিতরে সে কি করে তার নফ যা বলে তাই করে হাওয়া হাওয়া মানে খেয়াল খুশি যা খেয়াল হয় তাই করে যাতে তার নশ খুশি হয় তাই করে খেয়াল খুশি মনে করে এই খুশি করতে আল্লাহ বলে যে দোস্ত এরকম মুখে একটা আর কাজে আর একটা কয়েকটা থেকে বসার পরে খুব জোর দেন তার ভিতরে একটা অহংকার থেকে বসে অহংকার আর একটা কুদৃষ্টি এমনি গিবত থেকে কুদারণা থেকে এরকম ভাবে ক্রোধ থেকে বাঁচতে তো বলেন কিন্তু বলেন যে সর্বনাশা রোগ হল বর্তমান জামা নয় সর্বনাশা রোগ সর্বনাশ করে দেয় সর্বনাশ সর্ব মানে সব আর নাশ মানে শেষ তার কি কয় সর্বনাশ ও ভাই সর্বহারা একটা কথা আছে না বর্তমানের নাম সর্বহারা এক দলের নাম আছে নাকি সর্বহারা শুনলে আমাকে আশ্বাস লাগে এরা সর্বহারা হল কেন সর্বহারা কারা কথা জানেন সর্বহারা একটা ব্যাখ্যা আমি দিই আপনাদেরকে যারা ইমান হারা আমল হারা আল্লাহ হারা রসুল হারা দুনিয়া হারা আগে ধারা এদের নামে সর্বহারা কি করারা আমার সাথে এবার একমত সর্বারা কাকে বলে আল্লাহ হারা রসুল হারা ইমান হারা আমল হারা দুনিয়া হারা আগেরা হারা তাদের নামে এলো সর্বহারা আপনারা এখানে কি সর্বহারাতেছেন কি বল সর্বারা দোস্ত সর্বারা কিছু হারাইলে হারাইতে পারি অনিচ্ছাকৃত হবে সব কিছু আমি মালিকে হবো হারাবো কেন দস্ত। আমি আল্লাহ মোহাম্মত হাসিল করবো রসুল্লাহ মোহাম্মত হাসল করব আমি দিন হাসিল করব আমি দিনদার হবো ইমানদার হব আমি সুন্নতওয়ালা হবো তাকুওয়ালা হবো আল্লাহওয়ালা হবো দোস্ত এটাই আমার টার্গেট আমি করে আল্লাহ ফকির করে আমাকে সম্পদের মালিক মানান্তরে সম্পদ আলা হবো জমির মালিক আমি জমিদার হব দোকানের মালিক হলেন আমি দোকানদার হব। দোস্ত মালের মালিক করলে মাল দেখাবো কি বলেন সেটা আমার নিষেধ নেই কিন্তু আমাকে আগে আল্লাহওয়ালা হতে হবে হিমালওয়ালা হতে হবে দিনওয়ালা হতে হবে এলেমওয়ালা হতে হবে দিক হতে হবে তাকে আলা হতে হবে ঠিক কিনা আজ এইসব দোস্ত আমার থেকে বছর গুণ বেশি জোর এক নম্বরে বলেন যে যা করো আর না সহ গুণার থেকে আল্লাহ তালা আমাকে উনি বলেন যে দেখো আমি সারা দুনিয়াতে গুরুঘ সাধারণ লোক হোক আলেম হোক মহাত মুফতি হোক বলেন যে এমনকি পীর যদি পীর কিন্তু হয়ে গেছে আল্লাহ মেহরানি করেছে মানুষকে তালিম তৈরি দিচ্ছে কিন্তু তাকেও বলে কি তুমি তালিম তরিগত দেওয়ার ভিতরে ভিতরে নিজে থেকে তা না হলে তোমার জন্য বটে কিন্তু ফায়দা হবে আর তা মুরুসা দিল সামনে তো তুমি মানুষকে ভালো কাজের অভাবে দাও আর নিজেকে ভালো কাজ করার থেকে ঘিরে রাখো আর খারাপ কাজের ভিতরে লাগাই রাখো এই অবস্থা তোমার জন্য তালিম তরফিয়া দেওয়া তাহলে কিন্তু করা যায় তো আছে কিন্তু ফাইদা হবে সেজন্য বলেন যে মুদ্রে সও মু আলিম হয় আলিম হও আলিম হও দোস্তায়ের আলিম হও মহাদ্দ মুক্তি হও আমার অনুরোধ দোস্ত সকলে সবের হেফাজত করা যেন এটা লানিক গুণা এটা সাধারণ কবিরা গুণা গুণা রসুল্লাহাম এই গুণা করে অভিষাপ আল্লাহ থেকে গুণা করার পরে মানুষের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক বিলায়তের সম্পর্ক কাজ রহমতের সম্পর্ক কাজ নিয়মের সম্পর্ক কেটে যায় দূরত্বের সম্পর্ক হয়ে যায় কিন্তু মনে না সবসময় বিচার থেকে দেখ এই যে মানে কর যৌবনকালে কর কার হয়ে গেলে ভালো হবে ছেলে করে আল্লাহ হয়ে যায় সবসময় পরামর্শে দেশ সে গুণা করলে টাকাইলে খুব খুশি হয় তার খেয়াল সবসময় খেয়াল সবসময় প্রস্তাব এটা সবাই কর আমরা চব্বিশ ঘন্টা জিন্দগির হিসাব করে দেখি প্রত্যেক সময় আমরা এসব গুণা সামনে আসলে পারি যখন সামনে আসে না তখন তো বাসা হয় না ওর বাসার বাসা হয় না যখন নসু চায় অর্থাৎ নসু যখন বলে কি এই সময় তুমি আল্লাহ আনুগত্য করে আমার আনুগত্য করো সেই সময় না আসলে দস্ত আল্লাহ আনুগত্য করলে আর কথা না মানলে তার নামে আসলে খেলা নসুরে গোল দেওয়া হবে আল্লাহ খুশি করা হবে আর না হলে যদি নসু খুশি হয়ে যায় সেখানে আল্লাহ করে যেখানে নষ্ট খুশি সেখানে আল্লাহ যেখানে নষ্ট চাপ করলে সেখানে আল্লাহকে খুশি এই যে তো মাপ কাটি একশো একশো ভাগ আল্লাহ তালা আমাদেরকে বাসার প্রফিক দানকারী কম কম মানে এই করার অবস্থার সম্মুখীন আমরা হই তো পঁয়ষট্টি বাজ আমরা ইচ্ছা করে দোস্ত আর পঁয়ত্রিশ বা যদি আমাদের হয়েও যায় তাহলে আমরা বুঝতে হবে জিনিসটা যে আমি যে কামটা করে যাচ্ছি অভাব করে আসছি এবার আমি কি করতেছি মুখে কলমা করতেছি আর ভিতরে ভিতরে নষ্টে খুশি করতেছি নষ্টের খেয়াল খুশি তাহলে আমার ভিতরে হলো দোস্ত ইলা হলো আমার নষ্ট হাওয়া আমি আল্লাহকে ভয় করি আমি তার অনুগত্য করি আমি তার আনুগত্য করে শিকার করেছে মুখে লাহ বলে নিয়েছে দোস্ত মাপ কাটি এখানে কাকু আর মাপ কাটি দোস্ত থেকে বাঁচতে পারা না যে যে পরিমাণ গুণার থেকে বাঁচতে পারলো শেষ সেই পরিমাণ আমার হজরত বলেন যে তহাজিদ পড়ার দ্বারা মোত্তাকি মাফা না মসুদি গেল নামাজ পড়লো ফরজবাজি ঠিক করার পরে তাহাজিদ পড়লো দশ পড়লো বারো পড়লো একশো পড়লো এর কিন্তু মোত্তাকিও মাফকারি না মাফা না মুত্তাকি মাফা যাবে কিশোর দ্বারা এই লোকের সামনে একশোটা আসতেছে একশো থেকে যদি সে থেকে ফিরে থাকতে সক্ষম হয় সে একশো ভাগ একশো আল্লাহ আল্লাহ যে মোত্তাকি মাফা যায় রাস্তাঘাটে মোত্তাকি মাফা যায় করেন যে কলেজ গার্লস স্কুল একমে মহিলা কলেজ যখন বিভাগদার সাথে ছুটি হয়ে যায় ওখান যদি কোন টুপি জ্বালা দাঁড়িয়ে জ্বালা কোন মোল্লা মুসল্লে যায় তো সেই ব্যক্তি দোস্ত ফেরত তারা সময় পাকুয়ার নম্বর লাগায় যে এগুলো কত কি পরিমাণ মোত্তাকি দোস্ত আমরা মনে করি নামাজ পড়লে মোত্তাকি হয় আর কোন মিটার বাড়ে না মিটার বাড়ার দ্বারা গুণাত্মক হ্যাঁ ফরজ ওয়াজিব এগুলো আদায় করা দোস্ত আপনার আমার জন্য তাকুয়া হলো কাপুর নফা বা হাওয়া থেকে ফিরে থাকা অর্থাৎ খেয়াল খুশি যে ফদ্যাস আমার ভিতরে আসে এর থেকে কি পরিমানে কি পরিমানে আমি মুক্তাকে এলাম আল্লাহর খাতায় ফিরসদের খাতায় দুনিয়ার লোক আমার কি বললো না বললো তো কিছু আসা যায় না এজন লোক পলায় পলায় গুণা করে সদরে খুব ভালো থাকে দোস্ত সদরে ভালো থাকার কারণে লোক চোখে সে ধোকা দিয়ে চলে একদিন তারা কি বলে মোত আল্লাহ বলে কিন্তু এলোক লুকায় লোক বলে লোক চোখে আড়ালে আড়ালে আপডালে সুযোগে অন্ধকারে গুনার ভিতরে সে লিপ্ত আছে শাহবাদ খাসা পুরা করে যাচ্ছে সে দোস্ত খাতা সে ফাঁসে কিন্তু মানুষের খাতা আদমশুমারী জনগণের সাথে খাতায় সে বদমাস আল্লাহ তালা এরকম সর্বাবস্থায় আল্লাহর পাগের ভয়কে সামনে রেখে দুঃস্থ আলোচনা অন্ধকারে সতরকমভাবে গুণাত্মকার একটা সাহস এবং গুহানি শক্তি আল্লাহ তালা আমাদেরকে নজর করেন আমার ভাইও আমার ভাত তার একটা জিনিস বেশি জোর বেশি সেটা হল অহংকার অহংকার অহংকার তো বাঁচে না এই ব্যক্তি দোষ তো জাহেল বটে কিন্তু জাহেলে বসি জানাবে সে অহংকারী কিন্তু বাঁচতে পারে না পরে আস্ত করে কিন্তু একজন লোক অহংকারী নিজে আসলে অহংকারী কিন্তু সে পুরোনো হাতে নাই যার দ্বারা সে নিজেকে অহংকারী বলে জানতে পারে বুঝতে পারে বরং অহংকারী হওয়া সত্ত্বেও নিজেকে দস্ত বড় বিনয়ী মনে করে অহংকারীদের সাথে বোঝেই না কিন্তু আসলে সে অহংকারী জাহেলে মোরাক্ক দোস্তাহেলে মোরাক্ক হচ্ছে যাহেলে ভালো আমি তো অহংকারী একথা বুঝিনি আমি তো চলি কিন্তু অহংকার তো কেন বাড়তি না সেজন্য আমি আশ্বাস করি আমি অনেক ভালো ওই ব্যক্তি চাইছে যে ব্যক্তি অহংকারী হওয়া সত্ত্বেও নিজেকে অহংকারী বলে করে না স্বীকারও করে না দোস্তা নিজেকে বিনয় এবং মতভাব মনে করে দোস্ত এদের দবও যায় মোহামারী বহু মহারোগ বড় রোগে আক্রান্ত সে আপনারা আমি একটু আলোচনা করতেছি সময় তো বেশি নাই বেশি করা যাবে না আপনারা আমরা নিজেরা মারবের থার্মোমিটার নিজের কাছে রাখবো যে আমার ধ্যান ধারণার দিক দিয়ে আমি অহংকারী আসি নাকি আমি বিনয় আছি আগে এলিমটা আমি হাসিল করি এরপর আল্লাহ তোমার কাছে টপিক চাই এবং যেভাবে চললে যেখানে গেলে যে লাইন ধরলে আমার থেকে রোগগুলি চিকিৎসা হবে অহংকার রোগের থেকে মুক্তি পেতে পারি সাহায্যের পূজারি এবং সাথে আনুগত নার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন সেভাবে চলার সেখানে যাওয়ার সেখানে সময় ব্যাক করে আল্লাহ আল্লাহর দু সত্ত কেন আলাপ বুজুর্গের কাছে গিয়েছেন হজরাতে রহমতুল্লাহ আলহ কেতুগুলো আলম তার কতগুলো আলম তার আবার হাকিমুল মন আসলে ধারবি দোস্ত এতগুলো আবেন তার কাছে যে দেখো শুধু কিতাব এলেমের দ্বারা তোমাদের রোগের চিকিৎসা হবে না কিতা এলে দোস্ত এটা একটা হরস্ক আদায় করেছো বটে কিন্তু যাহাটা রোগ দূর করেছ কিন্তু জানো কিতাব এলেমের দ্বারা তোমার রোগের ওষুধ খাইছ ক্যাপসুল খাইছো কিন্তু কোনো কোনো ওষুধ কোন কোন ক্যাপসুল এরকম সে রোগের ওষুধ রোগ তার দ্বারা সারে বটে একটা রোগ দেখে দেখে দোস্ত পার্শ্ববর্তী ক্রিয়া বলে সাইড এফেক্ট কিতাবে এলেমটা এটা হাসল জরুরি এর জন্য মেহনত করা জরুরি সময় ব্যয় করা জরুরি কেন জাহালাতের অন্ধকার দূর করা আমাদের ফরজ জাহালাত এটা মারাত্মক কিন্তু জাহালাত দূর করলাম এলেম হাসল কালাম কিতাব এলে হাসল করলাম কিতাবে এলিম হাসর বলে অন্ধকার দূর হয়ে গেল কিন্তু ভিতরে একটা কি হল আরেকটা পার্শ্ববর্তী ক্রিয়া হয়ে গেল আমাদের অহংকার বাজে হয়ে গেল কারণ বীজ তো রয়েছে ভিতরে আল্লাহ তালা অহংকারের বীজ রেখে দিয়েছে সেখান থেকে দেখা কাছে এলেমেরি ফসল পেয়ে শক্তি পায় সেখান থেকে তার টিবিরের অহংকার ঢাল আমি এক রোগ তো দূর করলাম এক রক্ত খাবলাম আর একটা রোগ পয়দায় গেল ক্যাপসল খেলাম জ্বর না জন্য জ্বর তো গেছে জ্বর সারছে কিন্তু আমার তো আর একটা রোগ গেছে সেদিন আমি অ্যান্টিবায়োটিক খাইনি না খাওয়ার কারণে আমার সে রোগ বেড়া টাকার আমাদের বুজুর্গেরা কি যাবে এলেমে হাজার সাথে সাথে ক্যাপসুল খাওয়ার সাথে সাথে জাহারাতের রোগ দূর করার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য দোস্ত অর্থাৎ নিজের কিভি অহংকারকে মগলুবান এবং তাদের সৌব হাসল করেছেন এবং তাদের রাগঘাত সহ্য করেছেন সেজন্য যারা রাজনীতি রজুর রহমতুল্লাহ পরামর্শ দিচ্ছেন বিশেষ করে মধ্যে মর্দ কলাকে ছাড়াও কলা মানে এলেনে তোমার ভিতরে কিছু কিভির পাওয়া যাওয়া হয়েছে ভিতরে ভিতরে কিছু অহংকার পাওয়া যায় হামবলাই পাওয়া যায় অর্থাৎ নিজেকে আফজাল মনে করা নিজেকে উত্তম মনে করার এটা মনোভাব তোমাদের সৃষ্টি হয়ে গেছে এজন্য তুমি কিছুদিন ওই মেহনত থেকে ছুটি নাও অবসর গ্রহণ করো প্রয়োজনে বন্ধের সময় যাও এটা কিছুদিন বন্ধুরা কলা কওয়ালা জাহির এলে তাহলে কিভাবে তোমার ওইখানে যাওয়ার যে অ্যান্টিবায়োটিক সেখান থেকে মিলবে এর দ্বারা তুমি হালা হতে পারবা আল্লাহ যারা রোহিৎ তরিকা শিখাচ্ছেন কেমন হাল হবে তরিকা কি মেলে অহংকার থেকে বাঁচতে হলে তার জুতা বানাই দাও পা মাল পা মাল করেছেন জুতা জুতা অর্থাৎ নিজেকে একদম নিজের আমিত খেয়াল খুশিকে একদম সেখানে মিটাই আমার কোন খেয়ালই নেই এখন জিজ্ঞাসা সালামের সাহায্য জানলো এই তরিকা অবলম্বন করার বদলতে আল্লাহ আক্রবল দস্ত মানুষের ভিতরে সমস্ত জাহেরি বাতি নেই রোগকে দস্ত দূর করে রোগের থেকে সুস্থ করে মানুষকে আল্লাহ আগর্বলে জাত দোস্ত সুস্থ করে দিয়ে তাকে তাকওয়ালা সিকিরওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা আল্লাহ এবং আল্লাহ দস্ত হওয়ার স্তৌফিক দান করবে বলতেছেন যে এই যে অহংকার আমাদের দানাবেন খবর রাখি না বুঝলো সাল্লাহাম অহংকার সমরকে ধমক দিয়েছেন তার ভিতরে অহংকার থাকবে রায় বরাবার দানা পরিমাণ কনা পরিমাণ অনুপরিমাণ সে ব্যক্তি যতই আমল হোক হজরত বলতেছেন এই গিয়ে কিবির কিবির কাকে বলে অহংকার কোন জিনিসের নাম এতগুলো এত এতগুলো কঠিন আমার হজরত বলেন যে অন্য সব রোগ বিদায় নেয় অহংকার কিন্তু এখনো বিদায় নেয় না অহংকার চেষ্টা করে কি আরো থাকি আরো থাকি থাকতে পারে নাকি দেখি থাকতে পারে নাকি দেখি দেখায় থাকায় থাকে একটা রোগ ছিল সব বিদায়